আমরা পরিচয় নি হইল নবী সাল ইসলাম হাদিসের মধ্যে মদিনার সাহ এবং মুদের জন্য দোয়া করছেন আপনি বরকত দিয়ে দিন মদিনার মুসাল দোয়া করছেন এরপরে कतटुकू को दिए मुद मान सर्वन बैत दिए बना बैत दिए मिले विभिन्न एल नाम छोरक मदीना अंसले नाम এই এইরকম এক এক দিলে এটাকে বলা হতো এক মুদ রকম চার মুদ দিলে এক সাথে এটা হলো ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ রহমতুল্লাহ মতে যে চায়ের মুদে একসা। আর আবু হানিপা রহমতুল্লাহ আলহের মত হল যে তার মুদটা হলো এটা না এটা হলো মদিনার মুদ আর আবুহানিফা রহমতল যে মুদের হিসাব দিছেন সেটা হল ইরাকি মুদ ইরাকি মুদে থেকে ইরাকের এইটা বড়টা দিলে এক সাহা হয় কিন্তু ওই চারটা এইটা ছয়টার সমান এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি যখন আব্বাসী খেলাফত প্রধান বিচারপতি ছিলেন তখন তিনি মদিনে আসছিলেন এসে মোদিনাবাসীকে বললেন যে আপনাদের যে মুদ আপনাদের যে সোটু নিয়ে আসেন তখন সবাই নিয়ে আসতেন নিয়ে আসার পর উনি দেখলেন ইরাকের সের সাথে ইরাকের মুদের সাথে মিলিয়ে দেখলেন যে এটা মিল নেই ইরাক বড় মদিন একটা ছোট তখন তিনি বললেন যে আমার রাসোল এটা দিয়ে দিচ্ছেন মদিন একটা দিয়ে দিচ্ছেন ইরাকেরটা দিয়ে দেন নাই তখন উনি বলছেন তিনি যদি নাই উনি ইরাকে যে মুদটা পেয়েছেন ওই মুদটা ওনার ধারণা ছিল কিছু সাহাবাই কেরাম তাবেইন মদিনা থেকে ইরাক গেছেন তো তার ধারণা ছিল যে এরা মদিনার নিয়ে গেছে এই ভিত্তিতে তিনি ফতোয়া দিয়েছেন ওই ইরাকি মুখ মুদটা বড় তো এখানে মত হইল যে সদাকাতুল ফিতির দিতে হবে মদিনার সুযায়ী মদিনার মুদ অনুযায়ী আর সদাকাতুল ফিতির দিতে হবে কি দিয়ে টাকা পয়সা দিয়ে সমিস এরকম বিভিন্ন এক স পরিমান খাদ্যদ্রব্য দিয়ে রসুল্লাহাম আমাদের উপরে সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির আদায় করাকে কে করেছেন তাহলে জাকাতুল ফিতিরটা দিতে হবে এই পরিমাপ দিয়ে এবং কি দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে নবীরা যুগে ছিল সালপে হিন্দির ছিল কিন্তু তারা কেউ টাকা পয়সা দিয়ে সদাকাতুল ফিতির জাকাতুল ফিতির আদায় করেন নাই আদায় করেছেন কি দিয়ে খাবার দিয়ে এজন্য অনেক পোকা হয় বলছেন যে খাবার টাকা পয়সা দিয়ে যায় যে নাই शेख मुदीले मतलब उत्तम हलो आल्लासुलितर दिए सबसे উত্তম পদ্ধতি তো রাসোরাম যেহেতু সিছেন এবং সবার জন্য নির্দেশ দিয়েছেন সুতরাং উত্তম পদ্ধতি হল সিব কি জিনিস যেগুলো প্রচলিত খাদ্যদ্রব্য মানে সমাজে যে দেশে যেগুলো খাদ্যদ্রব্য আমাদের দেশের প্রধান খাদ্য হলো কি চাল। তাহলে আমরা সদাকাতল ফিতিরটা জাকাতুল ফিতিরটা দিব চাল দিব কতটুকু দিব এটা ছায়ের মুখ এটা হলো এক মুদ এটা চারটা চারটা দিলে কি হবে এক সাহ হবে এই এক প্রতিজনের জন্য এক সাহ যিনি যখন দেখা যাবে ওই সময়ের সূর্যাস্তের সময় মানে যে রাত্রে ঈদের ছাঁপ দেখা যাবে ওই রাত্রের সূর্যাস্তের সময় যে মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে ওই মানুষটার উপরে সদাকাতুল ফিতির জাকাতুল ফিতির দেওয়া ফরজ হয়ে যাবে প্রত্যেকের জন্য এক শাহ অর্থাৎ চার মুদ আচ্ছা এটা যে রাসুস নামের যুগের চাহ এটা আমরা পাইলাম কিভাবে মসজিদ এ হারামের একজন মদার্রেস তার নাম হল আল্লামা মুহাদ্দিস আসি ইয়াহিয়া ইবনে উসমান আল মদারেস আজিমাবাদী অর্থাৎ তার মূল নাম হল ইয়াহিয়া আগে পরে যেগুলো দেখতেছেন এইগুলা উপাধি এখানে মদার্রেস ছিলেন আর উনি আজিমাবাদী ওনারা অরিজিনালি হিন্দের মানুষ মানে সেখানে ওনারা মসজিদে হারামের উনার বাবাও শিক্ষক ছিলেন উনিও মসজিদে হারামের মোদার্রেস আমরা চার থেকে পেয়েছি উনি হলেন একটা ইনস্টিটিউট হল আম জনতার জন্য একটা প্রতিষ্ঠান এজন্য পিলারের গোড়া গোড়া ছে না মসজিদে হারামে মসজিদে নবীতে এটা হল আলাদা একটা ইউনিভার্সিটি এখানে ওস্তাদা দাস বিভিন্ন বিষয়ের উপরে আরেকটা হলো মাহাদুল হারামাল মাকি ওখানে কিন্তু ভিতরে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদে হারামেও আছে মসজিদে নববীত আছে ওখানে আরেকটা মাদ্রাসা মসজিদে হারামের ভিতরে এবং মসজিদে ভিতরে। ওখানে একেবারে আমরা সেকেন্ডারি লেভেল থেকে ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারপর হেফজুল কোরআন আরও বিভিন্ন বিষয় মসজিদে হারামেও ইনস্টিটিউট আছে মসজিদে নববীতও আছে উনি এই দুই ইনস্টিটিউটের শিক্ষক ওনার আমরা সামান্য একটু পরিচিতি আলোচনা করব ওনার বাবা দীর্ঘদিন ধরে মাসরিদে হারামের মদারেস ছিলেন এজন্য নামের সাথে মদার রেস আর উনি যে যিনি এটার সনদাতা তিনি মসজিদে খায়ব এবং মসজিদে মুস্তালিফায় ইমামতি করেন মসজিদে মসজিদে মুসদালিফা চিনেন তো মসজিদে খায়ব কোথায় হাজি সাহেবরা কই মসজিদে খায়ব হলো কোথায় মিনায় আর মসজিদে মুসদালিফা হইলো মুসদালিফায় এখানে উনি ইমামতি করেন এবং উনি এখানে আলোচনা করেন তৌহিদের উপরে সন্ন্যার উপরে তিনি হাজিদের উদ্দেশ্যে এই মসজিদে খায়ব এবং মসজিদে মোজালে ইমামতি করেন আর উনি দীর্ঘদিন ধরে এই মসজিদে হারামে তৌহিদ হাদিস তাফসির ফেক এই সকল কিতাবের এবং শহীদ বোখারি দার্স দেন তিনি তারপরে উনি মসজিদে হারামে ইমামতিও করেছেন ওনার ওস্তাজ হলেন মসজিদে হারামের ইমাম সামা ইমামুল হারাম তো উনি অনেকদিন অসুস্থ ছিলেন এই অসুস্থতার সময় তেরোশ একাশি হিজড়ি এবং তেরোশো বিরাশি হিজড়ির দিকে তিনি ফজর এবং এশা ইমামতে করতেন মসজিদে হারামে মসজিদে হারামে ইমামতে করার এটা কিন্তু বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার এই জন্য এটা জীবনের তো উনার নামের আগে উনি সালাফি লাগাইছেন কেন এটা উনকে প্রশ্ন করা হয়েছে যে আপনি সালাফি লাগাইলেন কেন সালাফি অর্থ কি তো উনি বলছেন উনি উত্তর দিয়েছেন হাজি উলা। প্রথম শতাব্দীতে এই সালাফি নামে কোন নামকরণ হয় লাকাব্দ পরে বেদাত ছোট দিকে ছড়াই পড়লো তখন ওই বেদাতের যুগে যারা কিতাব এবং শক্ত করে ধরে রাখতেন তারা নিজেদেরকে বেদাতিদের থেকে আলাদা করার জন্য তারা নিজেদেরকে সালাফদের দিকে সম্পর্ক করতেন এবং মানহাজহিম মানহাজ মানহাজের দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতেন এই তখন থেকে যারা আহলুস আল জামাতের অনুসারী ছিলেন তারা নিজেদেরকে মানহাজ সালাফ সালাফ আকিদাত মানহাজের দিকে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করতেন তো এই তিনি নিজেও নিজেকে তিনি সালফে সালদের মানহাজের দিকে সম্পৃক্ত করেছেন আর উনি এখানে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ একটা দলিল দিছেন লাফ ওয়ানি কে মিনহুব ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি নিজেকে সালাবের মাজহাবের দিকে সম্পৃক্ত করে নিজেকে সালাবের মানহাজ হিসাবে প্রকাশ করে এটা তো দোষের কিছু নাই বরং এটা ওয়াজিব আপনি কোন কিতাব দিয়ে সবাইকে নসিহত করেন কোন কিতাবগুলো আমাদেরকে নসিহত করেন যে আমরা এই কিতাবগুলো সাথে থাকার জন্য তো তিনি বলছেন যে কুতুব শাইফেল ইসলাম ইবনে তাইমিয়া কারণ এই সালাফি মানহাজের মানে অগ্রপ্রতীক হলেন আলা ইমা আলারবা চার ইমাম ইমাম আবুানিফা রহমত ইমাম শাহি রহমত আলাই ইমাম মালিক রহমত আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমত এরপরে এই মানহাজের দিকে জোরালো পৃথিবীতে আহ্বান করেছেন শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ সুতরাং তার কিতাবগুলো উনি পড়ার জন্য সবাইকে পরামর্শ দেন ও তিলমিজুহু ইবনুল কাইম আল জাউজিয়া তার ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র হলো ইবনুল কাইম इबनल कई्यम कितबग पढ़ार उपदेश दें इबने आल्ला इबने कसिर इमाम आज जहाबी इबने रजब यह इमाम कितब आदि पढ़ार नसीहत करें ওয়া হুদাফা নসিহত করেন আমাদের কর্তব্য আমরা হেদায়তের উপরে মানহাজের উপরে চলার চেষ্টা করি অর্থাৎ কিতাব আর সন্নাকে সাহাবা যেভাবে বুঝছেন তাবেইনিকেরাম যেভাবে বুঝছেন তাবে তাবিনীকার যেভাবে বুঝছেন সালফেস আলহিন যেভাবে বুঝেছেন আমরা যেন সেভাবে বুঝার চেষ্টা করি না মানে নবী সরামের এন্তকালের পরে এই মদিনার সহটা অনেক সাহাবীর কাছে সংরক্ষিত ছিল কারণ তারা জানতেন क्या छाटर प्रयोजनता आम्मा पर्याक्रमे चौदश बनदान फटोकपी करते सम्पूर्ण सनदा पे अबिकृत अवस्थाद विद्यमान आबीला दिने उज्जवल आलोर मध्य के रेखे गे মানে ইসলামের মধ্যে কোন ধরনের অস্পষ্টতা কোন ধরনের বক্রতা সমস্ত এবাদত একেবারে পুঙ্ানুপুঙ্খ রূপে স্পষ্ট করে দিয়েছেন সেই সার পরিমাপ কি হবে সেটাও আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যুগে যুগে ওলামাই মাদিনা আহালুল মাদিনা এটাকে সংরক্ষণ করে রেখেছে। जो सुन्नत छात्र छात्र मदिना हारिए जा सुन्नत जो हारिए जाए सेन्नदा जन जीवित था बच्चे गवेषणा हो কোন সুন্নত যেন দুনিয়ার কোথাও না পাওয়া গেল মোদিনা যাতে থাকে মদিনা জাতে সুন্নতটা অবশিষ্ট থাকে কারণ মানুষ দুনিয়ার কোথাও না পাইলে সুন্নতটা আর পাবে কথা তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বিভিন্ন জায়গায় বিলুপ্ত হতে পারে কিন্তু মদিনা থেকে নবী সর সালামের কোন সুন্নত বিলুপ্ত হইতে দেওয়া যাবে না এই ব্যাপারে মদিনার ওামাইকার খুবই তৎপর আল্লাহাক তাদেরকে সবাইকে কবুল করুন ওলামাই মদিনাকে নবী সাল সালামের সুন্নত গুলো যাতে দুনিয়াবাসীর জন্য সারা দুনিয়ার মুসলিমদের জন্য সংরক্ষণ করার আল্লাপাক তাদেরকে তৌফিক দিন আল্লাপাক দুই হারামকে সমস্ত শত্রুদের দাজ্জালের জালের ফেতনা থেকে সবকিছু থেকে আল্লাপাক হেফাজত করুন সম্মানিত ভাইরা তো এই মদিনের সাহায্য এটি আপনারাও নিতে পারবেন এটিকে আমরা পরিমাপ করে চেষ্টা করব যাতে সবার হাতে হাতে সবার ঘরে ঘরে যে আমাদের দেশেও যে রাসুল্লাহ সাল্লামের সাহা অনুযায়ী এটা আমরাও ইনশাল্লাহ সবাই চেষ্টা করব এবং ওইভাবে পৌঁছানোর আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে তফিগান করবো সোহানি হামদিকা আসাদুক